আবু হুরাই তালাহ্ন বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে একদা এক মহিলা তার কোলের শিশুকে স্তন্য পান করা এমন সময় একজন ঘোড় শর তাদের নিকট দিয়ে গমন করে মহিলাটি বলল হে আল্লাহ আমার পুত্রকে এই ঘোড় শহরের মতো না বানিয়ে মৃত্যুদান করো না তখন কোলের শিশুটি বলে উঠল হে আল্লাহ আমাকে ওই ঘোড়শওয়ারের মতো করো না এই বলে পুনরায় সে স্তন্য পানে লেগে গেল অতপর একজন মহিলাকে কতিপয় লোক অপমানজনকভাবে বিদ্রুপ করতে করতে টেনে নিয়ে যাচ্ছিল ওই মহিলাকে দেখে বাচ্চার মা বলে উঠল হে আল্লাহ আমার পুত্রকে ওই মহিলার মতো করো বাচ্চাটি বলে উঠল হে আল্লাহ আমাকে ওই মহিলার মতো করো নাবি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ওই ঘোর কাফির ছিল আর ওই মহিলাকে লক্ষ্য করে লোকজন বলছিল তুই ভেবি সে বলছিল হাসবি আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তারা বলছিল তুই চোর আর বলছিল আল্লাহ আমার জন্য যথেষ্ট